বলছি কিছু সত্য কথা শোনো অবুজ জাতি হুজুরাত রক্তে মানুষ নয়কো হাতি। তবু কেন নাকছিটকাও সামান্য ভুল দেখে হুজুরাতো সারাদিনই কোরআন হাদিস শেখে ঐশিবাণী পড়ে তারা সোনার মানুষ বনে তোমরা শুধুই শত্রুতামি করছ তাদের শনি একটুও তো ভাব না যে জন্মে হুজুর লাগে মরার সময় তোমার পাশে হুজুর আসে আগে বিয়ের সময় হুজুর ছাড়া হয় না তোমার বিয়ে তবু কেন এত কথা হুজুরদেরকে নিয়ে আমি দেখি হুজুররা সব ভালো কথাই বলে কেন তবু হুজুর দেখলে গায়ে আগুন জলে এবার আসো সত্য কথা একটু বলে যাই देखि आजी हुजुर देर के खराब कथाए पाई देखे मोरा अस्त्र कंतु सुनी उल्टा कथा हुजुररा खाय ठेलाब ए दल ओ दल देखी चतुर्दीक तबुओ भाई तर छवि जर ठीक हजार हजार खुन कर जाए नाई तो विचार नाई धर्षण ते से দেখতে আজ পাই তবুও ভাই তারাই ভালো দেশের গর্ব তারা হুজুররা নাকি দেশদ্রোহী আবার সর্বহারা দেখেছ কি তোমরা কেহ হুজুর অস্ত্র হাতে কিবা বা পার্কে বসে জরা জড়ি করছে নারীর সাথে শুনেছ কি কোনো হুজুর নারী ধর্ষণ করে রাতবিরাতে ডাকাত সেজে ঢুকছে কারো ঘরে পত্রিকাতে অস্ত্র হাতে কাদের ছবি আসে তবু কেন লেগে থাকো হুজুর সর্বনাশে তবে অনেক ভণ্ড আছে হুজুর বেশে খাবে হুজুর বেশে থাকলে কি হুজুর হয়ে যাবে তাই বলে তো হুজুর দেখেই খারাপ ভাবা ভুল সত্যিকারের হুজুররা সব স্বচ্ছ বাগের ফুল হুজুর দেখো হুজুর চেনো হুজুর বেশে চলো হুজুর হয়ে সত্য কথা এবং ন্যায়ের পথে চলো দের আজ নাওরে কাছে ভাবে হয়তো তুমি এই কারণেই তোটা পাবে